যে পশ্চাৎ সমুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও বারবার গণনা করে সে ধারণা করে যে তাহার অর্থ তাহকে অমর করিয়া রাখিবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় তুমি কি জানো হুতামা কি আল্লাহর প্রজ্জ্বলিত হুতাশন গ্রাস করিবে নিশ্চয়ই উদেরকে পরবেষ্টণ করিয়া রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে